وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هديو محمدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم ولئن سألتهم من نزل من السماء ماءً আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনায় থাকছে বান্দাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সম্পর্কে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য এত ব্যবস্থাপনা গ্রহণ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন অসংখ্য নিয়ে আমত সেই আল্লাহ রব্বুল আলমিনের অধিকার কি আমাদের ওপরে যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমাদেরকে হাত কাজ করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমাদেরকে পা চলাফেরা করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন চোখ দেখার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কান শোনার জন্য যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন বুদ্ধি মগজ চিন্তা গবেষণা করার জন্য এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য সূচিত করার জন্য সেই আল্লাহর অধিকার কি আল্লাহ রব্বুল আলিমিনের কিছু অধিকার আমাদের উপরে আছে কি নেই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে কিছু পেতে চান নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিনের আছে আমাদের ওপরে কিছু অধিকার সব থেকে বড়ো অধিকার যেটা আমাদেরকে আদায় করতে হয় যেটা আমাদেরকে পালন করতে হয় সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র রব হিসাবে স্বীকার করে নেওয়া আল্লাহ একমাত্র রব আল্লাহ একমাত্র উপাস্য এবং আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কোনো উপাস্য নেই আল্লাহ প্রতিপালক আল্লাহ পরিচালনা করেন আল্লাহই নিয়ন্ত্রণ করেন আল্লাহ রব্বুল আলমিনই জীবন মরণের মালিক আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই সব কিছু হয় সৃষ্টি তিনিই করেন এবং সব কিছু নিয়ন্ত্রিত হয় সেই আল্লাহ রবুল আলমিনের নির্দেশেই এই কথাটা আমাদেরকে মেনে নিতে হবে এই কথাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এই পৃথিবীর সৃষ্টি করেছেন কে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং আরও অন্যান্য যত অগণিত সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টিগুলি কে করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এই সার্বভৌমত্ব চলতে আছে কার নির্দেশে আল্লাহ নির্দেশে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে সবকিছু ঠিক মতন চলতে আছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে সেই আল্লাহ রব্বুর আলমিনের অধিকার আমাদেরকে মেনে নিতে হবে এই কথাটা যে তিনি হচ্ছেন একমাত্র রব তিনি ছাড়া কোনো সষ্টা নেই তিনি ছাড়া কোনো প্রতিপালক নাই এবং তিনি ছাড়া কোনো জীবন দাতা নাই। তিনি ছাড়া জীবন ও মরণের কেউ মালিক নাই, তিনি ছাড়া জীবন এবং মরণ অন্য কার হাতে নাই। তার নির্দেশ দুনিয়াতে কোনো কিছুই অগঠন কোনো কিছু অন্য কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে আর একথাও মেনে নেন যে এই জিনিসটা আল্লাই যে একমাত্র রব আল্লাই যে একমাত্র সষ্টা এ কথাটা সেই যুগে যখন ইসলাম এসেছিল আল্লাহর নবী এসেছিলেন তখনকার যুগের কথাটা বিশ্বাস করেছে এ কথা মহান আল্লাহ রব আলীন তার কোরআলের মধ্যে উল্লেখ করে বলছেন সুরা জের মধ্যে তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে ওদেরকে কে সৃষ্টি করেছে তাহলে ওরা অবশ্যই অবশ্যই বলবে যে আল্লাহ। ফা তাহলে তোমরা যাচ্ছ কোন দিকে শোষটা যখন তিনি সৃষ্টি যখন তিনিই করেছে তখন ইবা তো তো করা দরকার উপাসনা তো তারই করা দরকার কিন্তু এইটা তারা মানতো না তারা শুধু এই কথাটা মানতো যে সসটা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোন সোস্টা নেই অন্য আয়তের মধ্যে তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করে এই বৃষ্টি বর্ষণ করার পর কে আছে এমন যে এই বৃষ্টির পানি দিয়ে জমিন গুলাকে জীবিত করে কে করে এই কাজটা আছে কি কেউ আল্লাহ ছাড়া জিজ্ঞাসা যদি তুমি ওদেরকে করো তাহলে ওরা বলবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না বৃষ্টি বর্ষণ করার কাজ এই এই জমিনকে পরে জমিনকে আবার দ্বিতীয়বার জীবিত করার কাজ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এগুলা তারা স্বীকার করেছে যে আল্লাহই বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ এই মৃত জমিনকে বৃষ্টির পানি দিয়ে আবার আল্লাহ রবুল আলমিন জীবিত করে এই কথাটা তার স্বীকার করেছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন সেই আল্লাহ যে একমাত্র উপাস্য হবেন তারই যে একমাত্র উপাসনা করার দরকার এই কথাটা তারা বুঝতে পারে না তো আল্লাহ রব আলমিন সব জায়গাতেই কোরআনে কথা উল্লেখ করে দিয়েছেন যে অমুসলিমরা তখনকার যুগেটা বিশ্বাস করেছে যে আল্লাহ একমাত্র উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ আল্লা আলমিনের আর অন্যান্য আয়াতে তার তার রাব হওয়ার কথা মানুষকে বুঝাতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হে নবী ওদেরকে জিজ্ঞাসা করো বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাগটাকে সুদীর্ঘ করে দেন মানে রাত রাত রাত রাত শুধু রাত এমন প্রভু তোমাদের আর কে কেউ আছে যে তোমাদের জন্য দিনের জ্যোতি এনে দিবে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে কে আছে এমন যে এরকম করতে পারবে আফালা তাসমাউন তোমরা কি শুনো না আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করছে যদি আল্লাহন যে আল্লাহ সারমাদা রাতই রাত চলতে থাকবে মানুষের জীবন চলবে না যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা কিন্তু না আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয় আমাদের জীবন চলত না আমাদের জীবন অচল হয়ে যেত ওই রকম ভাবে আল্লাহ রাবুল আলীবিন বলছেন যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে যে রাতে তারা আরাম করবে প্রশান্তি লাভ করবে সারাদিন মানুষ কাজ করবে রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটু ঘুমাবে যদি অন্ধকার না হয় সবসময় যদি দিন থেকে যায় তাহলে ঘুম হবে না তাই রাতের দরকার আছে যদি সবসময় আর বন্ধ হয়ে যাবে কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে আমাদেরকে আমাদের জীবিকার উপার্জন করতে হবে এই ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন অতএব রক্ত প্রতিপালক সেই আল্লাহ রব্বুল রয়েছে। ভাইরা আমার বলতে এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র রব এ কথাটা অমুসলিম রব তখন স্বীকার করেছে আর মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে তার সষ্টা হওয়ার কথা তার রব হওয়ার কথা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন কিন্তু মানুষ সব কিছু দেখছে তার চোখের সামনে সবকিছু ঘটছে তারপরেও আমরা কেউ আল্লাহ কে চিনতে পারতেছি না একজন আরবি কবি বলে কুল্লে আয়াতুন আলা সাহু আতুন প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে যার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ এক ওয়াদিতীয় আল্লাহ ছাড়া কেউ নাই। সবকিছু থাকা সত্ত্বেও আমরা আজকে আল্লাহকে চিনতে পারছি না উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মুসলিম দোষ গোপন দিন তার ছ হাজার সংখ্যা সাতষট্টি কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মোহিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বলছিলাম যে তার রবু তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রাব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রবুল বলেছেন হে নবী ওদেরকে জিজ্ঞাসা করো বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন মানে রাত ই রাত শুধু রাত এমন প্রভু তোমাদের এরকম করতে পারবে আফালা তাসমাউন তোমরা কি শুনো না আল্লাহ রবুল আলমিন ওদেরকে জিজ্ঞাসা করছে যদি আল্লাহিনুম্লাই সারমাদা রাত রাত চলতে থাকবে মানুষের জীবন চলবে না যদি শুধু অন্ধকারে ছেড়ে থাকে এই পৃথিবীটা কিন্তু না আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে হয়। সেই আলো এসে পৃথিবীটাকে আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায় যদি রাতে থেকে যেত রাত রাত রাত তাহলে আমাদের জীবন চলত না আমাদের জীবন অচল হয়ে যেত ওই রকম ভাবে আল্লাহ রাবুলা আলমিন বলছেন সুদীর্ঘ করে যেতাম তাহলে তাদেরকে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে যে রাতে তারা আরাম করবে প্রশান্তি লাভ করবে দিন মানুষ কাজ করবে রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে ঘুমাবে না হয় সবসময় রাত আর যায় দিনের আলো যদি না আসে সূর্য উদিত হয়ে যদি দিন না হয় তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে আমাদেরকে আমাদের জীবিকা উপার্জন করতে হবে এই ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রশ্ন করেছে যে আচ্ছা হে মানুষ বলো তোমাদেরকে সৃষ্টি করা আর আকাশ সৃষ্টি করা এর মধ্যে কোনটু সৃষ্টি করা সব থেকে কঠিন ব্যাপার তোমাদেরকে সৃষ্টি করাটা নাকি আকাশ সৃষ্টি করা আমরা সবাই জানি এই বিশাল আকাশ এই বিশাল ও বিরাট আকাশ যেটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে বিনা কোনো খুটি বিনা কোনো স্তম্ভ ছাড়াই কে দাঁড় করিয়ে রেখেছে কিভাবে দাঁড়িয়ে আছে না একজন পরিচালক ছাড়া একজন সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিনিস সৃষ্টি হতে পারে না আজকে আপনি বলুন একটা সুই আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া একটা গাড়ি আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া এত বড় আকাশ তৈরি হয়েছে হে মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন ব্যাপার নাকি এই আকাশটা তৈরি করা বেশি কষ্টের ব্যাপার বিশাল এই আকাশ তৈরি হয়েছে এই আকাশ তৈরি যে আল্লাহ করেছেন তার কাছে আমাদের মতো মানুষ তৈরি করাটা অতি সহজ ব্যাপার এই বিশাল আকাশে কে দেখেও কি আমরা আল্লাহকে চিনতে পারি না রাফা সাম কাহা ফসাওয়া এই আল্লাহ রব আল আকাশটাকে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখা যায় না আমরা আল্লাহর অগণিত সৃষ্টি দেখতে আছি কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেয় কোনো অঘটন নাই, আজকে মানুষ একটা জাহাজ তৈরি করে একটা গাড়ি তৈরি করে একটা ট্রেন তৈরি করে কিন্তু দেখা যায় থাকে কোথাও কি হয়েছে কোথায় কি মানে একটা পার্ট খারাপ হয়ে গেছে গাড়িটাই উল্টে উল্টে গেল গেল গেল, আগুনে সংঘর্ষ বাধা আছে কেন কারণ এগুলি মানুষ তৈরি করেছে এগুলা মানুষের তৈরি করা জিনিস কিন্তু যে জিনিস আল্লাহ তৈরি করেছেন আকাশের দিকে তাকান কত তারা কিন্তু দেখেছেন কোনোদিন কোন তারার সাথে কোনোদিন সংঘর্ষ বাধে বাধে না কেন বাধে না কারণ এগুলি নিয়ন্ত্রিত হচ্ছে মহান আল্লা রবুল আলমিনের দ্বারাই আর আল্লাহ যে জিনিস নিয়ন্ত্রিত করতে আছেন আল্লাহ নির্দেশে যা চলতে আছে তাতে কোনোদিন অঘটন হতে পারে না আজকে জাহাজে জাহাজে সংঘর্ষ হচ্ছে ট্রেন উল্টে যাচ্ছে এবং গাড়িতে গাড়িতে সংঘর্ষ হচ্ছে আগুন ধরে পুরে ছাই হয়ে যাচ্ছে কেন মানুষ তৈরি করেছে কিন্তু দেখেছেন কি চাঁদ আর সূর্য তারা চলতে আছে একে অপরের পিছনে চান সূর্যকে ধরতে পারে না সূর্য ও চালের নাগাল পায় না আল্লাহর পরিচালনা করার মধ্যে এবং আল্লাহ রব্বুল আলমিন যেগুলি করেছেন সৃষ্টি তার মধ্যে কোন ত্রুটি এবং কোন অঘটন ঘটতে পারে না তাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বলছেন ফার্জাই আজকে আমরা অন্যান্য জিনিসের মধ্যে সংঘর্ষ দেখছি কিন্তু আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করেছে আল্লাহ বলছেন দেখো আকাশের দিকে এই সৃষ্টির মধ্যে কোনো আছে আকাশে কোথাও কোনো ফাটল আছে কার মধ্যে কোনো রকমের অসামঞ্জস্যতা কাছে কি কোনো কিছু আছে না আল্লাহ রবুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি সামঞ্জস্য কোন রকমের কোনো ত্রুটি দেখতে পাবে না আল্লা রবুল আলমিন বলছেন যে বারবার দেখো আমার সৃষ্টিগুলিকে বারবার দেখো দেখো তো তাদের মধ্যে কোন রকমের কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আছে কিনা কোথাও কোন ফাটল আছে কিনা তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে হয়ে দেখতে পাবে না কোথাও কোনো তা আল্লাহ কিছু সৃষ্টি করেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো আল্লাহ নেই কোন অঘটন অগঠন না আকাশের মধ্যে তারা সূর্য চাঁদ সবকিছু সৃষ্টি হয়েছে আল্লাহ রবুল আলমিন কর্তৃক এই সৃষ্টিগুলি আল্লাহ করেছেন তারপরও আজ পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারে না বলে এরকমই হয়ে গেছে প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে প্রাকৃতিক নিয়মে কোনো জিনিস হয় না একজন সস্তা ছাড়া কোনো জিনিস হয় না একজন বুড়ি নামাজ পড়তে ছিল তার পোতা নামাজ বুঝে না নাস্তিক টাইপের মানুষ আল্লাহকে চেনে না আল্লাহ বুঝে না তাই এসে দেখছে তার দাদি নামাজ পড়ছে তো ও ভাবছে যে দাদি মনে হয় ব্যায়াম করছে তা বলছে দাদি তুমি ব্যায়াম করছো তোমার ব্যায়াম তো খুব সুন্দর তখন তার দাদি বলছে না আমি ব্যায়াম করি না আমি আল্লাহর উপাসনা করতে আছে আমি ইবাদত করতে আছে আমি নামাজ পড়তে আছি আমার সষ্টা সারা সমগ্র মানুষের সষ্টা সমস্ত মানুষের সসটা সেই আল্লাহ তুই সে আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো কিছুই চলে না বলে দূর এইসব বা কথা এগুলি এমনি এমনি হয়ে গেছে ওর দাদির সামনে একটা চরখা ছিল ওর দাদি তখন চরখাটা বন্ধ করে হারে এই চরখাটা আর চলে না কেন তা বলছে না ওটা তো বন্ধ রেখেছো না আচ্ছা বলতো তোর এই ছোট্ট একটা চরখা যদি আমি না ঘুরালে না ঘুরে তাহলে এত বড় সার্বভৌমত্ব এত বিশাল পৃথিবী এগুলি এমনি চলতে আছে এর পিছনে কোন পরিচালক নেই সূর্য নিজে নিজেই উঠে আর নিজে নিজেই ডুবে চাঁদ নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে হচ্ছেন মহান আল্লাহ রবুল আলমিন আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার আল্লাহর সব থেকে বড় অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে সসটা একমাত্র আল্লাহ জীবন ও মারণের মালিক আল্লাহ বিপদ আপদের মালিক আল্লাহ ঘটন অঘটনের মালিক আল্লাহ এসব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নিয়ন্ত্রিত হয় আল্লাহ রব্বুল আলমিন এগুলিকে পরিচালনা করে এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে আমরা আল্লাহর একটি অধিকারকে আদায় করতে পারব সেটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার হচ্ছে যে আল্লাহকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা আল্লা ছাড়া ইবাদতের যোগ্য আর কোন উপাসের মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার ইবাদত করবে এইভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমার ইবাদত করবে তার বান্দাদেরকে বুঝিয়েছে উপাস্য আমি একমাত্র আমি আমি ছাড়া কোন উপাস্য নেই আমি ছাড়া কোন মাবুদ নেই অতএ ইবাদত করতে হলে শুধু আমারই করতে হবে অনুরূপাবে মহান আল্লাহ পূর্বে যত নবী পাঠিয়েছিলাম তোমার পূর্বে যত আম্বিয়া এই দুনিয়াতে প্রেরিত হয়েছিল প্রত্যেকের কাছে এই ওহি পাঠিয়েছিলাম যে আমি ছাড়া কোন ইলাহ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কেউ কোনো উপাস্য নেই অতএব ইবাদত একমাত্র আল্লাহর অতএব আল্লাহর উলুহিয়ত কে স্বীকার করলে তবে আল্লাহ আল্লাহরুল আলমিনের একটি অধিকার আদায় করতে আমরা সক্ষম হব যে তিনি একমাত্র ইলা এবং তিনি একমাত্র মাবুদ তিনি ছাড়া কোন ইলা আর তিনি ছাড়া কোনো মাবুদ নেই এইভাবে রসুল করিম সাল আলী সাল্লাম আল্লাহর উলুহিয়তের কথা এবং আল্লাহর অধিকারের কথা আমাদেরকে বোঝাতে গিয়ে মদ রাদি আল্লাহ তালকে বলছেন ইয়ামাদ আলাম আমি বললাম এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তিনি ভালো বলতে পারবেন তখন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন হাকুল্লাহে আল্লাহ ইবাদুহ বলেন বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দারা মাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতে কাউকে শরীফ করবে না আর আল্লাহর উপরে বান্দাদের আবদার হলো এই যে ওই বান্দাকে আল্লাহ আদাব দিবেন না বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহর সাথে শরিক করে না আল্লাহ রবীন্দ্রের সাথে অন্য কাউকে স্থাপন করে না আল্লাহ আদাব বা শাস্তি দেবেন না তো এখানে আল্লাহ রবুল আলমিনের আরেকটি অধিকার সেটা হচ্ছে এই যে আল্লাহ একমাত্র উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই তিনি রব্বুল আলমিন সমস্ত ইবাদত নিবেদিত করতে হবে তারই জন্য সমস্ত ইবাদত সম্পাদিত করবে তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না তিনি ছাড়া কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না তিনি ছাড়া কাউকে উপাস্য মনে করা যাবে না আজকে এখান থেকেই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও বারাকাতু ते। निकटे मनोन दिन इतना আব্দুল রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি খবর ইসলাম আল্লাহ আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার